আনা সিবনু মালিক রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন এক সময় লোকেরা ভিত হয়ে পড়ল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম আবুতল্লাহ রদিল্লাহতালাহ এর ধীরগতি সম্পন্ন একটি ঘোড়ার উপর চললেন এবং একাকী ঘোড়াটিকে হাকিয়ে বেরিয়ে পড়লেন লোকেরা তখন তার পিছু পিছু ঘোড়ায় চড়ে ছুটে চলল আল্লাহ রসুল সাল্লাহু আল্লাম বললেন তোমরা ভয় করো না এ ঘোড়াটি তো দ্রুতগামী বর্ণনাকারী বলেন সেদিন হতে আর কখনও সে ঘোড়াটি কারও পিছনে পড়েনি